আইশার আদিলাহতালাহতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লিয় সাল্লামের কাছে তাহানিক করার জন্য এক শিশুকে আনা হলো শিশুটি তার কোলে পেশাব করে দিল তিনি তখন এতে পানি ঢেলে দিলেন